চারিদিকে উড়ছে রং পতাকা কেউ ব্রাজিল কেউ আর্জেন্টিনা কেউ ফ্রান্স কেউ এভাবে এই প্রতিযোগিতা কেউ মুসলিম ভাই বোনেরা এসব দেখে বারবার একটি পার্থক্যের কথাই মনে পড়ে যাচ্ছে এই পার্থক্য সাহবাইকার আনহুমের সাথে উম্মার বর্তমান যুব সমাজের পার্থক্য এই পার্থক্য আপনারা খুলে দেখুন উড্ডীন রেখেছিলেন কিন্তু কি সেই পতাকা যেই পতাকাকে উড্ডীন রাখার জন্য তারা নিজ দেহের রক্ত ঢেলেছেন কিসের পতাকাকে উঁচু রাখার জন্য তারা আপন যান করে ময়দানে লড়াই করেছেন আল্লাহ আকবর मुतार युद्धे मुस्लिम बाहन सेनपति जायदीब्न हारिश री अल्लाहू ताल जन शहीद हो गए जाफरबालब रदी अल्लाहू तला পতাকা উঠিয়ে পূর্ণ উদ্যমে যুদ্ধ শুরু করলেন যুদ্ধ চলছে তুলে নিলেন এরপর শত্রুর আঘাতে তার বাম হাত কেটে গেল জাফরিবনাবু তালেব আল্লাহ তালানহু তার দুহাতের অবশিষ্ট অংশ দিয়ে বুকের সাথে কালেমার পতাকাকে জড়িয়ে ধরলেন শাহাদাতের পর্যন্ত তিনি তাহের ঝান্ডা গোত্তের আকরাম দিয়ে পতাকা উঁচিয়ে ধরলেন তারপর এই সম্মানের পতাকাকে মুসলিম বাহিনীর নতুন সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদের হাতে হস্তান্তর করা হল তিনি পতাকা হাতে নিয়ে বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন আরামিল তারপর সেও শহীদ হয়ে গেল এবার আব্দুল্লিনের রাহা পতাকা হাতে নিল তারপর সেও শহীদ হয়ে গেল অতঃপর পতাকা হাতে নিল আল্লাহর তরবাড়ির মধ্য হতে একটি তরবারি এমনকি আল্লাহ তালা তার নেতৃত্বে মুসলিম বাহিনীকে বিজয় দান করলেন প্রিয় মুসলিমের কিসের পতাকা আজ আজ নিজেকে মুসলিম দাবিদাররা কিসের পতাকা উড়াচ্ছে কাদের সমর্থনে পতাকা উড়িয়ে উল্লাস করছে আফসোস শত আফসোস সাহাবাই ক্যারাম ও পতাকা উড্ডিন রেখেছিলেন সেই পতাকা ছিল ইসলামের পতাকা আজকের লাখো লাখো মুসলিম যুবক ও পতাকা উড়াচ্ছে করে বিজয়ের আনন্দে মেতে উঠেছিলেন সেই পতাকা ছিল সম্মানের পতাকা আজকের মুসলিম যুবকরাও পতাকা উড্ডীন করে আনন্দ উল্লাস করছে কিন্তু এই পতাকা হচ্ছে অপমান ও আপদস্থতার পতাকা এই পতাকা হচ্ছে নিজের গৌরবোজ্জ্বল ঠিক সেই সময় তাদের লাখো কোটি মুসলিম ভাইয়েরা ফুটবল উন্মাদনায় সময় কাটাচ্ছে হাজার হাজার টাকা খরচ করে কাফিরদের পতাকা উড়াচ্ছে তারা ভুলে গেছে হামজা খালিদদের বীরত্বের কথা तारिक सलाउदीन मुहम्मद बीन कसिम दर विजय कथा তারা জানে মাবন্দের বন্ধ করে দখল করে কাফিররা যখন শক্তি প্রদর্শন করছে বোমা রাখাতে ইসলামের নিদর্শন গুলো দিচ্ছে তখন তারা কাফিরদের গোলসোট দেখে আনন্দ করার অপেক্ষায় আছে হেপীয় মুসলিম ভাই বোনেরা আজ শুধু একটি পার্থক্যর কথাই বললাম সেই পতাকা ছিল অপদস্থতার পতাকা এই পতাকা লাঞ্চনার মাঝে ডুবে থাকার পতাকা এই পতাকা নিজের ইতিহাস ঐতিহ্য অস্তিত্ব ভুলে কুফর শিল্পকে বরণ করে নেয়ার পতাকা এই পতাকা হাফ পরিহিত ফুটবল প্লেয়ারদের সতর দেখে উল্লাস করার পতাকা আল্লাহ সুবাহ সমস্ত মুসলিমদের এই পার্থক্যটুকু বোঝার তৌফিক দান করুন